িল্লাহ আলমিন আল্লাহ মুসালীন সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত আমরা যে সিরিজের আলোচনা করছি সেটা হচ্ছে হাদবাখলাখ এবং শিষ্টাচার সংক্রান্ত ব্যবহৃত জীবনে ভালো ভালো আচার আচরণগুলো কীভাবে আমরা অর্জন করতে পারি এবং যেগুলো শীর্ষাচার বহির্ভূত অসাদ আচরণ সেগুলো থেকে কিভাবে সরে আসতে পারি আজকের এই বিষয়ে আজ আলোচনা যেটা হবে সেটা হচ্ছে খাবার দাবার খাবার পানীয় সংক্রান্ত বিষয়ে কতগুলো সন্ন্যীতি আদব আমরা হাদিস সরফ থেকে নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে একটা হাদিস রসুল্লাহ আসলামী সাদ করেছেন বিষে মেয়ালে পয়াসবুবে সেম আল সহি মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন তোমাদের কেউ যখন খাবার খায় সেজন্য ডান হাতে খায় তোমাদের কেউ যখন পান করবে সে যেন ডান হাতে পান করে কারণ শয়তান বাম হাতে খায় আর শয়তান বাম হাতে পান করে আমাদের সমাজে অনেকেই হয়তো ডান হাতেই আমরা খাই কিন্তু কেউ কেউ অসাবধানতাবসাতে পান করার সময় বাম হাতে চায়ের কাপ পানির গ্লাস ধারণ করে। ইজিলি অনেকেরই অভ্যাস হয়ে গেছে আর কেউ কেউ তো বাম হাতে খাওয়ার অভ্যাসও শুরু করে দিয়েছেন দুর্ভাগ্যবশত পরিষ্কারভাবে হাজিজে বলা হয়েছে যে শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে ডান হাতে খাওয়ার ব্যাপারে আরেকটি হাদিস ওনার ঘরে প্রতিপালিত হয়েছিলেন সালাম আাদু আনহু উম্মে সালাম আদুআল্লাহ আনহা নবী করিম সাল্ল আসালামের বিবি ছিলেন ওনার পূর্বে স্বামী ইন্তেকালের পরে যখন উমের সাল্লাম রাদু আলাহনকে রসুল্লা আসালাম বিয়ে করে নিয়ে আসেন তার ঘরে ছোট্ট ছেলে ছিলেন তিনি বলেন যে আমি যখন খেতে বসতাম প্লেটে কখনও হাত ছুটাছুটি করত বড় প্লেটে ফ্যামিলি সাইজ প্লেটে ওনারা খেতেন হাত দিয়ে ওখান থেকে ওখান থেকে বাছাই করে তিনি খেতেন রসুলুল্লা সাল্লাহ আসালাম তাকে শেখালেন খাওয়ার আদব যা গোলাম সামিল্লাহ খাওয়ার আগে বিশমিল্লা পড়ো ছেলেটি বৎস এরপরে তোমার ডান হাতে খাও কুলবে আমি তারপরে বললেন অকুল মিম্মাই আলী তোমার সামনের অংশ থেকে খাও বড় প্লেটে তুমি ওদিকে সেদিকে হাতাহাতি করো না হ্যাঁ যদি এমন হয় যে এক সাইডে শুধু ভাত রয়ে গেছে তরকারি আরেক সাইডে রয়ে গেছে যাওয়া যেতে পারে কিন্তু যদি একই খাবার থাকে তাহলে নিজের অংশ থেকেই শুরু করা এবং পরে অন্যদের সঙ্গে শেয়ার করা হাত পরে দেওয়া যেতে পারে কিন্তু এই অভ্যাসটা তিনি শেখাই নিলেন আমরা এখানে দেখতে পেলাম যে ডান হাতে খাওয়া ডান হাতে পান করার তিনি কিভাবে গুরুত্ব দিয়েছেন এরপরে আরেকটি হাদিসে তিনি বলেছেন সেটা হচ্ছে লা লাম কা তোমাদের কেউ দাঁড়িয়ে পান করবে না দাঁড়িয়ে পান না করার ব্যাপারে হাদিসটি পরিষ্কারভাবে মেসেজ দিয়েছে নবী করিম সাল্লা সাল্লাম পান করতেন বসে পান করতেন তো এই বসে পান করাটার মধ্যে অনেক ফায়দা আছে। অন্য হাদিস এসেছে তোমরা ঢক ঢকঢক করে যেভাবে উট পানি পান করে এরকম পান করো না তোমরা তিনবারে পান করাও নিঃশ্বাটাকে কাপের বা গ্লাসের বাইরে ছেড়ে দাও এবং সায়েন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে যে মানুষের যখন নিঃশ্বাস বেরিয়ে আসে তখন কিন্তু অনেক জার জীবাণু বেরিয়ে আসে সেগুলো আবার পাত্রের মধ্যে পানীয়ের মধ্যে পড়ে হাদিসের মধ্যে সুন্নতির মধ্যে অনেক সাইন্স রয়েছে আসল কল্যাণ ছাড়া কোনো অকল্যাণের কথা করা এবং হাদিসে আসেনি তাহলে দাঁড়িয়ে পান না করা তো দাঁড়িয়ে খাওয়া যাবে কিনা। খাওয়ার ব্যাপারে দাঁড়িয়ে খেয়েও না এক সুস্পষ্টভাবে এভাবে না আসলেও যেহেতু পান করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে কাজেই দাঁড়িয়ে খাওয়ার ব্যাপারটাকে অ্যাভয়েড করা উচিত আর রসুল্লাহ সাধারণত তিনি বসেই খাওয়া দাওয়া করেছেন তো এভাবে পান করা এবং খাওয়ার ক্ষেত্রে ডান হাতের কথা আমরা শুনলাম বিশ পড়া কথা হাজি আসলো আর সামনের দিক থেকে খাওয়া শুরু করা প্রথমে চতুর্দিকে হাতাহাতি না করা এই সুন্দর কতগুলো আদব আমরা পেলাম আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা এই আদবগুলো শেখাই তাহলে এই শিষ্টাচারগুলো সুন্দর আচরণগুলো তারা শিখবে বিষমিল্লা ব্যাপারে কনফার্ম করা বিশমেলার এত গুরুত্ব হ্যাঁ হাদিসে এসেছে বিষমিল্লা না বলে যদি খায় তাহলে শয়তান তার সঙ্গে খাবারে যোগ দেয় এবং অন্যদেরকে শয়তান ডাকে আসা তোমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে আর বিশমিল্লা পড়লে এই সুযোগ শয়তানে থাকে না তো আপনার আমার সঙ্গে যদি শয়তানের খাবারে শরিক হয়ে যায় তাহলে শয়তানের আসর শয়তানের ক্রিয়া প্রতিক্রিয়া আমাদের মধ্যে হতে কি আর অসবিতা থাকে শয়তান থেকে আমাদেরকে প্রোটেকশনের জন্য বিশমিল্লা পড়তে হবে এমনকি যদি কেউ ভুলেও যায় তাহলে মাঝখানে হলেও বিসমেলা পড়ুক শেষের দিকে আসে মনে পড়ছে তাহলে বিসমিল্লা পড়ুক বিসমিল্লা আউআালাহু আহু এই কথাটা পড়েছিল যে শুরুতে এবং শেষ পর্যন্ত শুরু সব জায়গায় বিসমিল্লা তাহলে শয়তান যা খেয়েছে তা বমি করে দেবে বিসমিল্লার এত গুরুত্ব বিসমিল্লার কারণে আল্লা তারা কত খায়ের এবং বরকত রেখেছেন বিসমিল্লা মিস করার কারণে খাবারের মধ্যে অনেক খায়ের বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব ডান দিকে খাওয়ার এত গুরুত্ব প্রজিলত কেন অন্য হাদিসে এসেছে নবী করিম সাল্লাম ডান হাতকে ভালো কাজে ব্যবহার করতেন পাক পবিত্রতার কাজে ব্যবহার করতেন আর বাম হাতকে তিনি ব্যবহার করতেন অপবিত্রতা পরিষ্কার করার কাজে টয়লেটে গেলে বাম হাতকে ব্যবহার করতেন নাক সাফ করতেন বাম হাত দিয়ে এরকম ভালো কাজগুলো সবসময় ডান হাত দিয়ে করতে হয় সকল ভালো কাজ কাউকে দিতে হলে ডান হাতে দিতে হবে সম্মান করতে হবে আদব করতে হবে এটা ভালো কাজ আর ময়লা মূষা পরিষ্কার করা কিছুটা অপবিত্রতার কাজকে ক্লিন করার জন্যে সেগুলোকে বাম হাত ব্যবহার করতে হবে এই একটা হাদিসের মধ্যে আমরা পেলাম যে ডান হাতের গুরুত্ব তারপরে দাঁড়িয়ে খাওয়া দাওয়া বা বিশেষ পান না করা এরপরে আমরা আসি যে তিনি হাদিসের মধ্যে বলেছে যে বাম হাতে শয়তান খায় বা পান করে আমরা যারা অভ্যস্ত হয়ে গেছি আসলে আমাদের সমাজে যারা একটু মোর এডুকেটেড হয়ে গেছেন ইসলামিক আদবগুলো কিছুটা যেগুলো ট্রেডিশনারি লোকেরা পায় সেগুলো ওনারা বেশি মিস করেন অনেক ক্ষেত্রে দেখা যায় কম গুরুত্ব দান করেন এটা কারণ হচ্ছে যে ইসলামিক জ্ঞানের সুযোগ কম হওয়া কারণ আমরা জানি যে আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামিক জ্ঞানের সুযোগ খুব কমই রয়েছে যদি ছোটোকালে ভালো তালিম পরিবার থেকে না পেয়ে যান অথবা কোনো মক্তবে ভালো কোনো শিক্ষকের কাছে ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করা মিস করে ফেলেন তাহলে বড়ো হয়ে ডিগ্রি অর্জন করলেও ইসলামের মৌলিক আমলগুলো তার জীবনে ত্রুটি থেকেই যাবে বাম হাত শয়তান খা খায় তাহলে মানুষ শয়তানের মতো কাজ করে ফেল শানের সঙ্গে তার মিল হয়ে গেল শয়তানের সঙ্গে তার সাদৃশ্য হয়ে গেল। আমাদের দায়িত্ব হচ্ছে শয়তানের উল্টো করা শয়তান যা করবে তার বিপরীত কাজ আমরা করব। শয়তান আল্লাহ তালার হুকুম নাফরমানি করেছে আমরা আল্লাহ তালার হুকুমকে মানবো আল্লাহ তালার ফরম করব। করবো গান বাজনা শুনে এবং সেটা পছন্দ করে আর আমরা রানতলা শুনবো সেটাকে পছন্দ করব যে কেউ দোয়ার দিকে ব্যস্ত থাকব। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত খাওয়া শুরুতে বিস এবং ডান হাতে খাওয়া এবং সামনের দিক থেকে খাওয়া পান করার ক্ষেত্রে ডান হাতে পান করা ডানই পান না করা এগুলো কতগুলো আদব শিখলাম খাওয়া পান করা সংক্রান্ত আরও দু একটা হাদিসের দিকে আমরা যাবো খাওয়া সংক্রান্ত কিছু আদব রয়েছে সেখানে তা হচ্ছে রসুল্লাহ সাল্লা একটা হাদিসে বলেছেন কুল ওয়াশ্রিগাই সারাফিন মাহি ই খুব সুন্দর একটি হাদিস আবু দাউদ্দ মোসান্ত আহমদের হাদিসটি এসেছে যে তুমি খাও পান করধান কর সৎ খায়রাত কর তবে কখনো অপব্যয় করবে না এবং গর্ব অহংকার বশত কিছু করবে না গর্ব অহংকার প্রকাশ করবে না খাও পান করধান কর দান খেরাত কর তবে অপব্যয় করবে না গর্ব অহংকার প্রকাশ করবে না খুব সুন্দর কতগুলো গাইডলাইন এসেছে খাওয়া পান করার ব্যাপারে ইসলাম আমাদেরকে পারমিশন দিয়েছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ভালো জিনিসগুলোকে নিষেধ করেননি একটি আয়তে আল্লাহ তালে সাদ করেছেন ইয়া হরুসুল কুলু মিনাত্তাতে হে নবীগণ তোমরা ভালো উত্তম জিনিসগুলো খাও আর বেশি করে আমল করো ভালো খাবার গুলো আল্লাহ তালা আমাদেরকে হারাম করে দেননি আলহামদুলিল্লাহ যেগুলো তৈব সেগুলো সব আল্লাহ হালাল করে দিয়েছেন অন্য আয় এসেছে যে কেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন খাবাইস নবীর ভালো জিনিসগুলোকে হালাল করে দেন হালাল ঘোষণা করে যান আল্লাহর পক্ষ থেকে আর যেগুলো খাবিস খারাপ জিনিস সেগুলোকে ওনারা হারাম করে দেন তাহলে নবীরা এসেছেন পৃথিবীতে আমাদেরকে হালাল খাবার নিষেধ করতে নয় সেগুলো আমাদের জন্য আল্লাহ তালা হালাল করে দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু হে ও আমলে খাই তো হালাল জিনিস তই এম কদ্দোর করি সেটা তো মিস করে ফেলছে আগের অংশটুকু নিলাম খেলাম বেশি করে কিন্তু ও এটাও সেন থাকে আমাদের সেদিকে খেয়াল করতে হবে অন্য আয়াত আল্লাহ তালে সাদ করেছেন সিরল বাঁকরার একশো বাহাত্তর নম্বর আয়াতে ইয়া ইমুকুল্লাহ ইনকুম তুমি ইয়াহ আবুদুন হে ইমানদার লোকেরা আমি তোমাদেরকে যে সুন্দর রেজোট দান করেছি সেগুলো থেকে তোমরা খাও আর আল্লাহ শকর আদায় কর যদি সত্যি তোমরা আল্লাহর ইবাদত করতে থাকো আল্লাহ ইবাদত করতে চাও তাহলে আল্লাহ তালার এবাদত গুলো করার জন্য তো খাওয়া দাওয়া লাগবে শক্তিও লাগবে তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে খালাল খাবার অ্যালাও করেছে হাজি বলা হয়েছে কুলো আর সব খাও এবং পান করো আর পরিধান করার ক্ষেত্রেও কাপড় চোপড় একটু সুন্দর কাপড় পরার ক্ষেত্রে কোনো আপত্তি নেই বরঞ্চ আল্লাহ তারা উৎসাহিত করেছেন হুলু জিমজিদ তোমরা যখন প্রত্যেকটি মাসজিদে যাও বা নামাজের জন্য দাঁড়াও নামাজ পড়তে আস তাহলে তোমরা সুন্দর পোশাক পরিধান করো যে পোশাক তোমাদের জন্য মানানসই যে পোশাক তোমাদের জন্য মার্জিত পোশাক হয় সেগুলো পরিধান করে নামাজ পড়ো এই জন্য সত ঢাকা উত্তম পোশাকে নামাজ পড়া এটা আমাদের নামাজের অংশ আর শুধু খাওয়া পড়া পান করা এগুলো তো আমরা সবাই করি এগুলো মানুষ ন্যাচারালি করে আমরা একটু বিরতিতে যাব আবার ইনশাল্লাহ আমরা শুরু করবো ইনশাআল্লাহ বিরতির পরে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 इसलम बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल কোথা থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন যেই জন্য ব্যবহার করছেন সেই ব্যবহার করতে জাহাঙ্গীর कथाजे इतिब क्रम विकास आज रत आठ पुन सम्प्रचार सकाल साढ़े छंग নিষেধ করতে আল্লাহ আমল কদ্দোর করি সেটা তো মিস করে ফেলি আগের অংশটুকু নিলাম খেলাম বেশি করে কিন্তু ও আমা এটাও যেন থাকে আমাদের সেদিকে খেয়াল করতে হবে অন্য আয়াত আল্লাহ তালা করেছেন সিরাল বাকরার একশো বাহাত্তর নম্বর আয়াত লোকেরা আমি তোমাদেরকে যে সুন্দর থেকে তোমরা খাও আর আল্লাহ শকর আদায় কর যদি সত্যি তোমরা আল্লাহ ইবাদত করতে থাকো আল্লাহ ইবাদত করতে চাও তাহলে আল্লাহ তালার এ বাদত গুলো করার জন্য তো খাওয়া দাওয়া লাগবে শক্তিও লাগবে তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে খালাল খাবার অ্যালাউ করেছে হাজি বলা হয়েছে কুল আর সব খাও এবং পান করো আর পরিধান করার ক্ষেত্রে কাপড় চোপড় একটু সুন্দর কাপড় পরার ক্ষেত্রে কোনো আপত্তি নেই বরঞ্চ আল্লাহ তালা উৎসাহিত করেছেন হুদু জি নাজিদ তোমরা যখন প্রত্যেকটি মসজিদে যাও বা নামাজের জন্য দাঁড়াও নামাজ পড়তে আস তাহলে তোমরা সুন্দর পোশাক পরিধান করো যে পোশাক তোমাদের জন্য মানানসই যে পোশাক তোমাদের জন্য মার্জিত পোশাক হয় সেগুলো পরিধান করে নামাজ পড়ো এই জন্য সত ঢাকা উত্তম পোশাকে নামাজ পড়া এটা আমাদের নামাজের অংশ আর শুধু খাওয়া পড়া পান করা এগুলো তো আমরা সবাই করি এগুলো মানুষ ন্যাচারালি করে এগুলো করতে মানুষকে বলতে হয় না তারা নিজের উদ্দিকে করতেই থাকে কিন্তু করতে করতে আবার বেশি করে ফেলে প্রয়োজনের অতিরিক্ত খাওয়া শুরু করে দেয় অপব্যয় করে অতিরিক্ত অপব্যয় এগুলো আবার নিষেধ এই জন্য তিনি বলেছেন ফি গাই রে সারাফিন অতিরিক্ত কিছু করো না অপব্যয় ওয়ালা মাখি লিম আর গর্ব অহংকার প্রকাশ করো না অনেক সময় মানুষ জাক পূর্ণ পার্টি করতে গিয়ে খাবার দাবার আয়োজন করতে গিয়ে এত বেশি করে ফেলে যেখানে গর্ব অহংকার ফুটে ওঠে খাবার যদি আপনি দশজন মেহমানকে দাবার দেন তাদের জন্য পঞ্চাশ জনের খাবার তৈরি করতে গেলে সারা ফল অপব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে আপনার খুব আছে অনেক কিছু আপনি দেখাতে চান প্রকাশ করতে চান কিছু গর্ব অহংকার যদি ফুটে উঠে এটা নিঃ এভাবে তিনি আমাদেরকে খাবার দাবারের ক্ষেত্রে গাইড করলেন খাবার দাবারের ক্ষেত্রে এই যে অপব্যয়ের কথা হয়েছে এই অপব্যয়টা কিন্তু অনেকেই করে বসেন খাবার দাবার যারা বিশেষ করে আল্লাহ তালা তাদেরকে ওয়েল অফ করেছেন ধনী শ্রেণীর লোকেরা অনেক সময় এত বিপুল খাবারের আয়োজন করে কোনো পার্টিতে কোনো ফাংশনে আর কোনো কোনো সময় তো গরিব মিসকিনকে দেওয়ার সুযোগ থাকে কোনো কোনো সময় কোনো কোনো সমাজে দেখা যাচ্ছে গরিব মিসকিনও নাই বা তাদেরকে রিচ করার কোনো সুযোগ নাই বা তারাও এখানে রিচ করতে পারবে না পৌঁছতে পারবে না তখন খাবারগুলো ডাস্টবিনে চলে যায় এবং অনেক জায়গায় দেখা যায় যে মানুষ ডাস্টবিন থেকে খাবার জোগাড় করে গরিবরা বা বাস্তুহারারা টোকাইরা ডাস্টবিন থেকে খাবার খুঁড়ে করে খুঁজে খুঁজে নিয়ে খাচ্ছে এটা কত অন্যায় কথা যে মানুষ এত অসহায় অভুক্ত থাকছে ডাস্টবিন থেকে খাবার খুঁজে নিচ্ছে আর কিছু লোক খাবার তাদের এত বেশি অপব্যয় করছে এত বেশি রান্না করেছে যে তারা খেতে পারে নি তারা ঢেলে দিয়েছে ডাস্টবিন নিক্ষেপ করে দিয়েছে এটা কিন্তু বড়ো ধরনের অন্যায় কথা গুলু আশরাফ ওয়ালাতশ্রীফু আল্লাহ তালা বলেছেন খাও পান করো তোমরা অপব্যয় করো না সীমালঙ্ঘন করো না ইশরাফ করো না খাবার দাবার সংক্রান্ত আরেকটি আদাবের কথা নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে এখানে পরিধানের কথা এসেছে পোশাকের ব্যাপারে আসলে এই পোশাকের কথা থেকে আমরা আরেকটি হাদিসে যাব যেখানে পরিধান করার বিষয়ে আমাদেরকে কিছু গাইড লাইন কিছু আদা বসে আরেকটি হাদিসে সেটা হচ্ছে লা যে আল্লাহ তালা তার দিকে দেখেন না তাকান না যে ব্যক্তি অহংকার অহংকারবশত কাপড়কে মাটির উপরে টেনে নিয়ে যায় কাপড়কে লম্বা করে পরে এত নিচে এবং মাটি টেনে নিয়ে তার কাপড় যাচ্ছে এরা সাধারণত অহংকারবশত লোক এগুলো করে এইরকম অহংকারী লোকদের দিকে আল্লা তালা তাকাবেন না এদের ওই হাদিসে যে এসেছে ওগুলো ওয়ার্ল্ড বেসু পোশাক পরিধান করো আমরা এখন পরিধান সংক্রান্ত দু একটি হাদিসের দিকে যাব কমপ্লিমেন্টারি হিসাবে যে পোশাকের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে এত লম্বা করা ঠিক নয় যেটা আসলে টাকনুগিরার নিচে পড়া যাবে না এই ব্যাপারে হাদিস সহি পরিষ্কারভাবে এসেছে সেটাও নিষেধ করা হয়েছে যাতে করে মাটি হেঁচড়ে টেনে না নিতে হয় পোশাক পরিধানের ব্যাপারে আরেকটি হাদিস আমরা দেখতে পাই রসলাম বলেছেন তোমাদের কেউ যখন জুতা পরিধান করে জুতা পরার সময় সে ডান পা আগে পরা শুরু করে দিই এরপরে যখন খুলবে তখন বাম পা আগে খুলবে পরার সময় ডান পা আগে ঢুকাবে জুতার ভেতরে আর খোলার সময় জুতা থেকে বাম পা আগে খোলে নেবে ফলে তখন লিউম না আউয়ালো হুমা তুন আল ও আখের হুমা তুন যা তাহলে ডান পাটা পরার সময় আগে জুতার মধ্যে ঢুকবে খোলার সময় ডান পাটা পরে খোলা হবে জুতা পরার কাজটা ভালো কাজ জুতা পরিহিত অবস্থাটা সুন্দর কাজ ডানটা প্রায়োরিটি দিতে হবে বামটা পরে ঢুকাবে হবে খোলার সময় বামটা আগে খুলে নেওয়া হবে জুতো পড়ার ব্যাপারে আরেকটি হাদিস আমরা পেয়ে যাই তিনি সেখানে সাদ করেছেন তোমাদের কেউ এক জুতা এক স্যান্ডেল পায়ে দিয়ে চলাফেরা করবে না কখনো হয় দুইটাই পরা থাকবে অথবা দুটাই খোলা থাকবে এক জুতা পরে যেন কেউ না হাঁটে একটা জুতা খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা একটা পেয়েছি এটা পায়ে দিয়ে নেই এরপরে আরেকটা খুঁজি আর দশ মিনিট না পা থেকে খুলে নেন ওইটা পাওয়ার পরে তারপরে আপনি এটা পায়ে দেন এখন পায়ে দিয়ে না এক জুতা পরে হাঁটা নিশেন সুন্নতের খেলা ঠিক তে আপনি দুইটা মোজা জুতার কারণে মোজারও সেই হুকুম চলে আসবে তাহলে আমরা দেখি যে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম প্রত্যেকটি বিষয়ে তিনি আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দান করেছেন আপনি দেখুন একটা লোক যদি একটা জুতা পরে হেঁটে আসে আপনার কাছে দেখি কেমন লাগবে বেমানান অরুচিকর ঠিক তো একটা মোজা যদি পরে এটা অরুচিকর যদি কারো একটা জুতা হারিয়ে যায় আপনি যদি আরেকটা জুতা খুঁজে পাওয়ার জন্য রেখে দেন তাহলে রাখতে পারেন অথবা এটা আরেকটা বানাবেন আরেকটা তৈরি করে নেবেন এটা মতো করি সেই তাহলে ঠিক আছে তা হলে এক জুতা পাহারা দিয়ে কোনো লাভ নেই এক মোজা পাহারা দিয়ে কোনো লাভ নেই এটা ফেলে দিতে হবে হাদিসের আমল করার জন্য শূন্যতার আমল করার জন্যে এবং এর মধ্যেই খায়ের এবং বরকত রয়েছে তাহলে আমরা দেখি যে রসুল্লাহ সাল্লাম যেভাবে আমাদেরকে আদবগুলো শিখিয়েছেন খাওয়া পান করা পরিধান করা বলেন কোন আদবটা শিষ্টাচারের জন্য সুন্দর রুচিশীল হওয়ার জন্য অপ্রয়োজনীয় হয়েছে প্রত্যেকটি কথাই আপনি দেখবেন অত্যন্ত রুচিশীল কথা প্রত্যেকটি শূন্যতের এই তালিম আমাদের জন্য অতীব জরুরি অতীব প্রয়োজনীয় আমরা দৈনন্দিন ব্যবহারিক জীবনে ব্যবহারিক জীবনে এগুলাকে প্রয়োগ করা প্র্যাকটিস করা এবং আমাদের পরিবার পরিজনকে ছেলে মেয়েদেরকে গড়ে তোলা এটা হচ্ছে সঠিক ইসলামী কালচার এটা হচ্ছে সঠিক ইসলামিক শিক্ষা আমরা যদি এই শিক্ষাকে ধারণ না করি আমরা যদি আমাদের ছোটো মনেদের মাথা এগুলো না ঢুকাই আমরা যদি আমাদের পরিবারে এগুলো সংরক্ষণ না করি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে অন্য সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ব বিজাতীয় কালচার আমাদেরকে গ্রাস করে ফেলবে আর বিজাতির কালচার হচ্ছে শয়তানের কালচার কোনো সন্দেহ নেই বিশেষ করে একটু আগে যে হাজ এসে আসলো বাম হাতে খাওয়ার প্রবণতা এবং বিশেষ করে বাম হাতে পান করার প্রবণতা এতে একেবারে কমন হতে যাচ্ছে মনে হয় জন্য খাওয়ার ব্যাপারে হয়তো এত কমন না কিছু লোক হয়তো এই কালচারের দিকে যাচ্ছে অমুসলিম জাতির মধ্যে তাদের কাছে ডান হাত বাম হাতে কোনো পার্থক্য নেই অথচ আমাদের রসুলুল্লা সাল্লাম কি সুন্দর করে পার্থক্যটা সৃষ্টি করে দিলেন যে বাম হাত একটু খারাপ কাজগুলো ঠিক করার জন্য। অপবিত্রতা দূর করার জন্য আর ডানহাত ভালো কাজের জন্য পবিত্র কাজের জন্য সম্মানিত কাজ আপনি মুখে গ্রাসটা ঢুকাবেন বা আমাকে কি করি সেটা ঢুকাবেন বিশেষ করে পান করার ক্ষেত্রে যেটা বললাম যে ভেরি কমন হয়ে যাচ্ছে আমি অনেককে দেখেছি যারা মনে প্রাণী ইসলামকে আমল করেন বিশ্বাস করেন পছন্দ করেন ইসলামী জীবন ধারাতে অবস্থ হতে চান তাদের মধ্যেও অনেক সময় এটা মিস করতে দেখেছি আমরা অনেকে এটা অসাবধানতা হয়ে যায় বেখেয়ালে ঘটে যায় এই আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা এভাবে শূন্য শূন্য নামতের লক্ষণ আপনি আমি যদি এভাবে আমল করি তাহলে আমাদের জীবনটা নবী করিম সাল্লা সাল্লামের আমল করার কারণে অনেক নেকিতে পরিপূর্ণ হয়ে গেল এবং আল্লাহ তালা এটাই আমাদের কাছে চান আমরা সব কিছু ওনার মত করে করব তিনি যা বলেছেন যা যা করেছেন বাম হাতের ব্যাপারে যদি একটি কথা বলতে হয় যে কোন কোনো ভাই বলবেন যে আমি ছোটোকাল থেকে বাম হাতে অভ্যস্ত হয়ে গেছি আমার ডান হাত কাজ করে না ক্ষেত্রে দুটো দিক আছে একটা হলো ছোটকালে যদি কাউকে চেষ্টা করা হয় যে তিনি একটু ডান হাতের ডিফিকাল্টি পাচ্ছেন কিন্তু প্র্যাকটিস করতে করতে যদি ইম্প্রুভ করে তাহলে তার ইম্প্রুভ করা উচিত তাকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক না ছোটোদেরকে মা বাবারা এভাবে ট্রেনিং দেবে একটু একটু করে যেমন কেউ বাম হাতে লেখেন ডান হাতে লিখতে পারেন না তাদের যদি এমন হয় যে তারা মোটেই পারেন না তারা একটু ডিফিকাল্টি পাচ্ছেন কিন্তু তারা চেষ্টা করলে ইম্প্রুভ করবে তাহলে তাদেরকে চেষ্টা করা উচিত আর যারা মোটেই পারবেন না তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন তাদের অজর হয়ে গেছে তো অজর হয়ে গেলে আল্লাহ তালা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারা বাম হাতি খেতে পারবেন পান করতে পারবেন যাদের ডান হাত মোটেই কাজ করছে না কিন্তু যাদের কাজ করছে তাদের ইম্প্রুভ করে এই আমল থেকে বেরিয়ে আসা উচিত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সুন্দর সুন্দরতার আমল করা দান করুন অবিল্লাহ তফি সব হানক আল্লাহমদেকা أشهد أن لا إله إلا أنت أستغفرك و إليك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 Quadrant UK BIC IBO BZB22 IBAN gb52 थ्री जीरो 024192 টু ফোর নাইন টু পাউন্ড নাম্বার জিরো ইউরো অ্যাকাউন্ট নাম্বার ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট মানবতার সমাধান